وَأَشْهَدُ أَنَّ مُحَمَّدًا عَبْدُهُ وَرَسُولُهُ صلى الله تعالى عليه وعلى آله وأصحابه أجمعين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان صدق الله تعالى وصدق رسوله النبي الأمي الكريم ও মোহতার হজরাতন কিরাম او دیگر মুসলিয়ান عظام মহান দরবারে লাখো শুক্রিয়া জ্ঞাপন করছি যিনি আমাদেরকে শ্রাবান মাসের এই গুরুত্বপূর্ণ সালাতুল জুমা আদায় করার জন্য মস্তিদে আসার তৌফিক এনায়ত করেছেন এজন্য বলি আলহামদুলিল্লাহ আল্লাহর আলহি ওসাল্লাম রজব মাসের চাঁদ দেখা গেলি তখন থেকে দোয়া করতেন আল্লাহ তুমি আমাদের রজব এবং শাবান মাসে বারাকাত দান করো এবং রমজান পর্যন্ত আমাদেরকে পৌঁছে দাও যেহেতু রমজান মাস অনেক গুরুত্বপূর্ণ মাস সে কারণে শাবান মাসের গুরুত্ব অনেক আজকে আমরা সেজন্য শাবান মাসের গুরুত্ব এবং ফজিলত এবাদত প্রসঙ্গে আলোচনা করব ইনশাআল্লাহ রসুল আকরাম সাল আলহাসাল্লাম এর সাত করেন সালামা থেকে হজরত থেকে বর্ণিত তিনি বলেন الله الله لم يكن রমজান ছাড়া অন্য কোন মাস পূর্ণ এক মাস রোজা রাখেন নাই তবে শাবান মাসে রাখতেন একেবারে রমজান পর্যন্ত মিলিয়ে দিতেন এরকম ভাবে আনহা থেকে বর্ণিত তিনি বলেন আমি আল্লাহ রসুল সাল আলী ওয়াসাল্লামকে একাধারে দুই মাস পর্যন্ত রোজা রাখতে কখনো দেখি নাই তবে রমজান এবং শাবান মাস এই দুই মাস আল্লাহ রসুল সাল আলী ওয়া লাগাতার রোজা রাখতেন এটাও মুস্তাদ আহমদ হাদিস এমনি ভাবে হজরত আয়সারাদি আল্লাহ আনহা থেকে বর্ণিত তিনি বলেন রমজান ছাড়া অন্য কোন মাসে এত বেশি রোজা রাখতেন না যতটা রাখতেন তিনি শাবান মাসে শাহানহু আল্লাহ রাসুল সালান তোমরা অতটুকু পরিমাণ আমল করো যা তোমাদের পক্ষে সাধ্য তোমাদের পক্ষে যেটা ক্ষমতা আছে ওই পরিমাণ আবাদত করো আমাকে দেখে আমি লাগাতার দুই মাস রোজা রাখি এটা দেখে তোমরাও আবার এরকম করতে শুরু করো না তোমরা তোমাদের যে পরিমাণ ক্ষমতা আছে সেই পরিমাণ করো। করোলু জেনে রাখো আল্লাহ বিরক্ত হবেন না যতক্ষণ পর্যন্ত তোমরা বিরক্ত না হবে তোমরা যদি আমল করতে করতে নিজেরা থেমে যাও বিরক্ত হয়ে যাও তো আল্লাহ তালা তখন তোমাদের সব বন্ধ করে দিবেন আল্লাহর কোন কমি নাই তবে তোমরা তোমাদের সাধ্য মতো করবে আর রসুল আলিহি ওয়াসাল্লামের কাছে সবচেয়ে প্রিয় আমল ছিল সেই আমল যেটা স্থায়ী হয় যদিও তা কম হোক ওয়াইন যদিও কম হয় আল্লা সাল আলী সাল্লাম যদিও লাগাতার দুই মাস রোজা রাখতেন উম্মাদ সাবধান করে দিলেন যে তোমরা আবার এটা অনুসরণ করতে গিয়ে সাবান মাসের রোজা রাখতে গিয়ে রমজানের রোজা যেন ফৌদ না হয়ে যায় সেদিন খেয়াল রাখতে হবে আলী শাবান মাসে যত বেশি রোজা রাখতেন নফল রোজা এটা অন্য কোন সময় এত রাখতেন না कान शाबान तिरे शाबान रोजा छाड़े सब समय नकल रोजा रखते ही अयुफर आज रोजा ছাড়তে শুরু করতেন রাখতেন না ভাঙ্গা শুরু করতেন নোজা হাত আমরা মনে করতাম যে এখন বোধ হয় আর কখনোই তিনি নফল রোজা রাখবেন না রমজান মাস ছাড়া একেবারে পূর্ণ মাস কখনো রোজা রাখেন নাই অমারিন আর অন্য মাসগুলোতে গুলোতে মাসে যত বেশি রোজা রাখতেন অন্য মাসে এত বেশি রোজা রাখতে দেখা যায় নাই হাদিস থেকেও বোঝা যায় শ্রাবান মাসে বেশি রোজা রাখতেন আগের যে হাদিসটা বলা হলো পুরা মাস রোজা রেখেছেন এজন্য মহাদ্দি সিনেকেরামদের বক্তব্য হচ্ছে ওই হাদিসের অর্থ এই যে শ্রাবান মাসে এত বেশি রোজা রাখতেন যেন মনে করা হতো পুরা মাসটাই রোজা রেখেছেন তাহলে আর দুই হাদিসে কোন সংঘর্ষ থাকে না আগের হাদিসে বলা হলো যে দুই মাস লাগাতার রোজা রেখেছেন সাবান মাস পুরোটাই রোজা রেখেছেন এখন আবার আয়সার থেকে হাদিস আসলো রমজান মাস ছাড়া পূর্ণ মাস কখনো রোজা রাখেন নাই তবে সাবান মাসে বেশি রোজা রেখেছেন এটাই সত্য যে বেশি রোজা রেখেছেন এটাকেই বলতে গিয়ে আরবি একটা উসুল আছে করে রোজা রাখতেন রোজা রেখেছেন এরকম অনেকগুলো হাদিসব একটা হাদিস আসছে তিনি শাবান মাস পুরাটাই রোজা রাখতেন এটা বোখারি হাদিস এখানেও পুরাটা বলা হয়েছে আমরা এখানে একই ব্যাখ্যা দিব যে পুরাটা বলতে বেশিরভাগ সময় রোজা রেখেছেন সেই হিসাবে পুরা মাসটাই বলা হয়েছে রাসুল সাহ আলি ওয়াসাল্লাম বলতেন খুজু মিনাল তোমরা ওই আমলটা ধরো ওই আমল করতে থাকো যা তোমাদের পক্ষে সম্ভব নিশ্চয় আল্লাহ ততক্ষণ পর্যন্ত তোমাদেরকে সবাব দিতে বিরক্ত হবেন না যতক্ষণে তোমরা বিরক্ত না হও তার মানে হচ্ছে আল্লাহ অনেক সবাব দিতে পারেন কিন্তু তোমরা কয়েকদিন এবাদত করে এরপরে আবার থেমে গেলা এটা যেন না হয় এটা অনেককে দেখা যায় একটা হাদিস শুনল বা হঠাৎ করে তার ভিতরে একটা আবেগ আসলো খুব বেশি আবাদত করা শুরু করে দেয় রোজা রাখা শুরু করে দেয় নকল নামাজ পড়া শুরু করে দেয় এরপরে কয়েকদিন রাখার পরে ক্রান্ত হয়ে পরে আস্তে আস্তে শয়তানো ধোকা দেয় শেষ পর্যন্ত সবগুলো বাদ দিয়ে একেবারে গোমরা হয়ে যায় এজন্য বলা হয়েছে আল জাহেল ইম্মা মুফ রিত আফার মূর্খ লোকেরা হয়তো বাড়াবাড়ি করে নইলে ছাড়াছাড়ি করে এই জন্য আল্লাহ রাসুল সাল্লাম বলছেন সবচেয়ে বেশি প্রিয় ছিল যেটা স্থায়ীভাবে মানুষ আমল করে যদিও তা কম হয় নফল নামাজ একদিনে পড়ল একশো এরপরে খবরও নেই এটা আল্লাহর নবীর কাছে প্রিয় ছিল না ছয়শ পঁচানব্বই এমনিভাবে মুসলিম আনহা। যে আল্লা রসুল সাল আলী ও শ্রাবান মাসে সবচেয়ে বেশি রোজা রাখতেন আর বাকি অংশ আগের মতোই যে তোমরা যতক্ষণ পর্যন্ত বিরক্ত না হবে ততক্ষণ পর্যন্ত আল্লাহ তোমাদেরকে শবাব্দিতে বিরক্ত হবেন না মুসলিম শরফের আরো হাদিস এ সম্পর্কে অনেক আল্লাহ রাসুল সালামত বেশি রোজা রেখেছেন অন্য কোনো দেখা যায় মুসলিম তৃতীয় খন্ডের সাফা নামকে জিজ্ঞেস করা হয়েছে রমজান মাসের পরে সবচেয়ে বেশি রোজা কোনটি আল্লাহ রসুল সাল্লাম বলেছেন শাহান মাসের নফল রোজা সবচেয়ে বেশি মর্যাদা সম্পন্ন যে তাজিম রমাবান রমজান মাসের তাজিমের জন্যই এটা আল্লাহ রাসুল সাল আলিয়া সাল্লামকে জিজ্ঞেস করা হলো যে সবচেয়ে ভালো সাদাকা কোনটি ভালো দান কুন্ঠি আল্লাহ রাসুলাম বললেন রমজান মাসে তিরমুজি বলে হাদিসটা দুর্বল এটা অত শক্তিশালী না ইমাম আলবানিটাকে জয়ীফ বলেছেন এরকম ভাবে আনহা থেকে আর হাদিস একাধারে মাস রোজা রাখতে কখনো দেখা যায় নাই শাহান এবং রমাদান ব্যতীত এটা এটাকে আলবানীয় সহিং বলে এরকম ভাবে रसुल्ला मास चौद पंदो এই দিনগুলোতে নিজেও রোজা রাখতেন অন্যদেরকেও রোজা রাখার জন্য উদ্বুদ্ধ করতেন এখন আমরা যে হাদিসগুলো আলোচনা করব এগুলো হচ্ছে শ্রাবান মাসের বৌদ্ধ রজনী যেটা আমাদের দেশের সবে বরাত নামে পরিচিত ভারত বর্ষে। অবশ্য সবে বারাত এই নামটা থেকেই বোঝা যায় যে এটা কোন আরবি না সব মানে হচ্ছে রাত্র আর বারাত মানে মুক্তি বা আমাদের দেশের মানুষ তর্জমা ভাগ্য ভাগ্য লিপির রাত্র বলা হয় মধ্যরজনী শ্রাবানের অর্থাৎ শ্রাবান মাসের চোদ্দ তারিখের দিনগত রাত্রকে আমরা এই বিষয়টা নিয়ে একটু পরে আলোচনা করব আগে আমরা শ্রাবান মাসের এই যে মধ্যবর্তী সময়টা এগুলোর ফজিলাত সম্পর্কে যে হাদিসগুলো সেগুলো আমরা আলোচনা করছি এ সম্পর্কে ইমরান তিনি বলেন সারারে শাবান তুমি কি সাবান মাসের সোরার এ সময় কোন রোজা রেখেছ তিনি বললেন না রাখি নাই রান যখন তুমি রমজানের রোজা শেষ করে ফেলবে তাহলে পরে দুইটা রোজা রেখে দিও এরকম ভাবে আরো একটা হাদিস আসছে আর আব্দুল্লাহ আল্লাহ আল্লাহ তার সকল বান্দাকে ক্ষমা করে দেন ইসনাইনে তবে দুই প্রকার লোকদেরকে আল্লাহ ক্ষমা করেন না এক হচ্ছে মুসাহীন হিংসুক আর এক ওই সমস্ত লোকেরা যারা আত্মহত্যা করে মারা যায় এদেরকে আল্লাহ ক্ষমা করেন না হুসাইন রাজি আল্লাহ আনহু থেকে বর্ণিত তিনি রাসুল আকরাম সাল আলিউলাম থেকে বর্ণনা করছেন যে আন্নাহ রজুরান ও ইমরান ইসমাউ তুমি কি এই মাসের মধ্যম সময় রোজা রেখেছ কি সারার শব্দের অর্থ হচ্ছে আলোক উচ্ছ্বল সময় অবশ্য কেউ বলেছেন শুরু অংশ কেউ শেষ অংশ বেশিরভাগ বাহাদ্রেসিং এর বক্তব্য হচ্ছে সোরার শব্দের অর্থ হচ্ছে মধ্যবর্তী সময় ক্রীলা সারার বলা হয় প্রত্যেক মাসের মাঝখানের জিনিসটাকে অল মুরাদুল এর দ্বারা উদ্দেশ্য হচ্ছে আইয়ামে चौद सु सु पंद सुरार बोला रसुलिज्ञेस कर रोजा रेखे ना ता तो राखी नहीं समय रेखे दिव रोजा शेष कर ले কোন কাদা নাই সাহিকে আল্লা বলেছেন অন্য সাহাবিকে বলেন নাই এরকম যাকে বেশি ভালোবাসতেন তাকে হয়তো বিশেষ কথা বলতেন এবারে মধ্যরজন অর্থাৎ সাবান মাসের মধ্যরজনী অর্থাৎ লাইলাতুল বারাত বলতে যেটা প্রচলিত এ সম্পর্কে আরো কিছু হাদিস যে হাদিসগুলো বর্ণিত আছে হাদিসের কিতাবে কিন্তু বলেন আমি আল্লাহ রসুল সাল আলহি ওকে এক রাতে হারিয়ে ফেললাম তার মানে আল্লাহ রসুলাম বিবিদের কাছে ভাগ করে করে থাকতেন এক এক স্ত্রীর কাছে এক এক রাত্র থাকতেন कारोरे जुलूम कर रसूल साल तो अन्न स्त्री घरे गाँव के रेखे फराजू बरहलम तलाश कर আমি তালাশ করে দেখলাম যে বাকি আল্লাহ রাসুল তুমি কি মনে করেছ যে আল্লাহ এবং আল্লাহ রাসুল তোমার উপরে জুলুম করবেন তোমার ভাগের রাতে অন্য স্ত্রী ঘরে যাবেন আল্লাহ আমি তো আপনি আল্লাহ রসুল বললেন আল্লাহ শাবান মাসের এই মধ্য রজনীতে প্রথম আকাশে অবতীর্ণ হন ফাইয়াদ বন কাল গোত্রের বক্রির গায়ে যে পরিমাণ পশম এর চেয়ে বেশি মানুষকে ক্ষমা করে দেন এই হাদিসটা সম্পর্কে ইমাম তিরমিজি রহমাতুল্লা বলেন এই হাদিসটা এই যে সূত্রে উনি বয়ন করেছেন এই সূত্র ছাড়া অন্য কোন সূত্রে কেউ বয়ন করে নাই আমি হচ্ছে আমি ইমাম বুখারী কে বলতে শুনেছি হাদাল হাদিস হাদিসটাকে তিনি দিব বলে আখ্যায়িত করেছেন দুর্বল বিশুদ্ধ নয় তাহলে এই হাদিসটার উপরই ভিত্তি হলো কবরস্থানে যাওয়া এবং আমাদের দেশে এই লাইলাতুল বারাতের যে যে মিছিল মিটিং এরকম দূর যেটা দৌড়ঝাপ এর ভিত্তি হচ্ছে আপনারা তিরমিজি খুলে দেখবেন আমার সঙ্গে মেসকাত আছে মেসকাতেও খুলে দেখবেন ওখানে এটা বলা আছে এই হাদিসটা সম্পর্কে বুখারি বললেন যে সহি এটা দুর্বল হাদিস এবং আরো বলেছেন লাম ইসলাম এই হাদিস বয়ান করতে গিয়ে এরকম ভাবে হ্যাঁ তবে মধ্য সাবানের যে রোজা রাখার হাদিস সেটা সম্পর্কে সই হাদিস আমি তো আগেও বলেছি আরো একটা হাদিস আসছে যেটা আবু দাউদের হাদিস আবু দাউদ দ্বিতীয় খন্ড সাফা নম্বর দুইশো সারারে এখানে তুমি কি সাবান মাসের সারার যেটা আগে আলোচনা করেছি শাবান মাসের সারারে কোন রোজা রেখেছ আর সার বলতে আমরা ব্যাখ্যা দিয়েছি যে সারার হচ্ছে তেরো চোদ্দ পনেরো এটা মত রোজা শেষ করবে তখন একদিন রোজা রেখো আলবানিও সহিদ এটা এই হাদিস থেকে বোঝা যায় যে সাবান মাসের মধ্যম সময়ে রোজা রাখা যেতে পারে কাজে রোজা রাখা এটা আমরা একটা আদেশ হয়ে পেলাম আরো কতগুলো আদেশ আছে সুতরাং যেরকমভাবে প্রতি মাসের তেরো চোদ্দ পনেরো রোজা রাখা যায় নফল রোজা ঠিক এরকম শাবান মাসেও রমজান মাসের আগের মাস হওয়ার কারণে এবং বিশেষ করে কিছু হাদিস থাকার কারণে শ্রাবান মাসের এই মধ্যবর্তী সময় রোজা রাখা যায় এটাই সহি এটা প্রমাণিত হল এরকমভাবে কিছু আরো হাদিস আছে যেগুলো দুর্বল হাদিস বা কেউ কেউ মৌজু হাদিস জাল হাদিস বলেছেন সেগুলো বাড়াবাড়ি যেমন দেশে লিখিত যারা পড়েন ওই ক্ষুদাতেও আছে আর এখান থেকেই মূলত ব্যাপকভাবে ভারতবর্ষে এই বেদাতগুলো গুলো ছড়াবার কারণ হাদিস্টাল ইবনে মাজা ছাপা নাম্বার এক জেলদে আব্বাল প্রথম খন্ড ছাপা নম্বর চারশো চৌচল্লিশ আলি ইবনাবি তালেব রাজিয়াল আনহর নামে বলা হয়েছে যে তিনি বলেছেন রসুল্লাহ ইদা কানিস শাবান যখন সাবান মাসের অর্ধরজনী আসে অর্থাৎ শাবান মাসের মধ্যম রজনী আসে মুহা তোমরা রাতের বেলা জাগরন করো অসুমা রহা এবং দিনের বেলায় তোমরা রোজা রাখো বিশ্বামসিরা নিশ্চয় আল্লাহ ওই রাতে সূর্য প্রথম আকাশ অবতীর্ণ হন এরপরে আল্লাহ ডাকতে থাকেন বলেন আল্লাহামিন্তা লি লাহু আছো কোনো ব্যক্তি আমার কাছে ক্ষমা প্রার্থী আমি তাকে ক্ষমা করবো আল্লাহমিন আজ কোন রিজিক প্রার্থী আমার কাছে প্রসঙ্গ নিয়ে আল্লাহ রাখতে থাকেন ফজর হওয়া পর্যন্ত এই হাদিসটা ব্যাপকভাবে প্রচারিত হাদিস যেহেতু লিখিত খুদ্বার বইতে আছে খুদ্ হাকামেও আছে অন্যান্য কিতাব এবারে বক্তব্য আলোচনা করছে ইমাম এবং ইয়াহ মাইন অনেক বড় হাদিস বিশারদ তিনি বলেছেন যে এই লোকটা ইয়াবাউল হাদিস হাদিসের ফ্যাক্টরি ছিল তৈরি করত হাদিস বিভিন্ন মাসের ফজিলত বয়ন করতে গিয়ে বিভিন্ন জিনিসের ফজিলত বয়ন করতে গিয়ে হাদিস করে কাজেই বুঝাই গেল যে এই হাদিসটা এই বলেছেন যে শেখ আলবানি দায়িত্ব শেখ আলবানি বলেছেন জাল হাদিস অথবা এক নিতান্ত দুর্বল হাদিস যেটাকে কেন্দ্র করে এই সবে বরাতের সমুয়াহা পুমুলা রাতে জাগরণ করো দিনে রোজা রাখো এটা ভিত্তি যেটার উপরে এরকম ভাবে যে হাদিসটের উপরে কবরে দৌড়দৌড়ি করা এটা দেখা গেল যে হাদিসটা দুর্বল এবং আল্লাহ রাসুল সাল সাল্লাম যে কবরে যদি গিয়েও থাকেন দুর্বল যদি আমরা মেনে নেই তর্কের খাতিরে তাহলেও দেখা যায় আল্লাহ রাসুল সালাম কোন সাহাবিক এটা বলেন নাই না আবু বকুর বললেন না অমর বললেন এমনকি আয়সা কেও বললেন না আল্লাহ নবী একা গেলেন তারপরে যখন আয়সা গোয়েন্দাগিরি করতে গিয়ে জিজ্ঞেস করলেন তখন এই কথা প্রকাশ করলেন এই হাদিস অনুযায়ী যদি মেনে নেওয়া হয় সহি এই হাদিসগুলোকে কেন্দ্র করে আমাদের সমাজে প্রচলিত কতগুলো বিষয় আছে সেগুলো আমরা দেখি যে বেদাৎগুলো প্রচলিত আছে আমি এর উপরে আগেও বহুবার লেকচার দিয়েছি আমরা যতটুকু সহি অতটুকু সহি বলব এরপরে শাবান মাসের মধ্য রজনের ফজিরাত যা সহি তাও আলোচনা করা হয়েছে যে তেরো চোদ্দ পনেরো রোজা রাখা যেতে পারে বিশেষ করে যারা প্রতি আরবি মাসের তেরো চোদ্দ পনেরো রোজা রাখে তারা এ মাসেও রাখবে বরং এই মাসের তার গুরুত্বপূর্ণ আরো কিছু অতিরিক্ত নেই এরকম ভাবে এবাদত করা সেই হিসাবে আপনি এবাদত করতে পারেন এ পর্যন্ত সহি এরপরে যেটা হলো সেটা হল কিছু মানুষের তৈরি করা যে সাবান মাসের ফজিরাত বয়ান করতে গিয়ে আমরা দেখলাম হাদিসগুলো যা আছে একটা হাদিস পাওয়া গেল সহি বাকি সবগুলো হাসান অথবা দুর্বল হাদিস এর বেশি কিছু না এখন হলো এই এইটাকে বয়ান করতে গিয়ে দিকে বাড়াবাড়ি আছে আর একদিকে ছাড়াছাড়ি আছে যেটা সব জায়গাতেই আছে যারা ছাড়া ছাড়ি তারা বলে সাবান মাসের কোনো কোন হাদিস নাই সব জাল হাদিস ভুয়া হাদিস এটা যারা ছাড়াছাড়ি করে তারা ওই দলকে বাতিল করতে গিয়ে আর বাড়াবাড়ি যারা করে তারা আবার আরাক দিকে চলে গেছেন তারা বলেন যে এই বরাতের সম্পর্কে বক্তব্যটা কি আয়াত দিয়ে দেখবেন এখন রেডিওতে অনেক বক্তা আসবেন যে বক্তাদের ডিগ্রি কি অধ্যাপক অথবা প্রফেসর এরকম কিছু লোকেরা এই সাবান মাস আসলেই এর ফজিলাত বয়ন করার জন্য এদেরকে ডাকা হয় কারণ ভালো কোনো মহাদিস যারা হাদিস পড়ায় বা যা ভালো কোনো মুফতি এদেরকে দেখবেন সব প্রোগ্রামে ডাকা হয় না কারণ তারা যেটা ছবি সেটাই বলবেন ওনারা এসে দেখান কোরআনে আছে তো যখন কোরআনে আছে মানুষ শুনে তখন তো এটার উপরে খুবই আস্থাশীল হয় এবারে সেই পুরাণে আছে বলে যেটা বয়ান করে সেটা আমি আলোচনা করছি এরপরে সঠিক ব্যাখ্যা কি আয়াত আল্লাহ এখানে শুরু থেকে বলছেন প্রথম থেকে হামিম অল কিতাবিল মুবিন হামিম অল কিতাবিল মুবিন সুস্পষ্ট বর্ণনাকারী কিতাবের কসম। মুবারকা এ নামটা খেয়াল রাখবেন কি রাত্র লবারকা মুবারকা রাত ইন্না ময়না কুন্না আমি। अवश्य मानुष देखे सतर्ककारी सब आयात आल्लाकु कुल्लु बंटन तफरिकृतकरण है कुल्लु अमर हाकिम सब प्रज्ञा मई बस्तु बंटन कर दुकान चार नम्बर आयात এই রাত আয়াতটি দিয়েই তারা প্রমাণ করেন যে এই মুবারক রাত বলতে সবে বরত কি পূজানো হয়েছে সাবান মাসের মধ্যরচনী কে এবং এই রাতে সব বন্টন করা হয় এই লোকগুলো এটা চিন্তা করে নাই যে এখানে এই আয়াতে শুরুতে কি বলা আছে শুরুতে বলা আছে নিশ্চয়ই আমি কোরআনকে নাজিল করেছি মানে কি কোরআন নাজিল রাত্রে ফরুল হাকিম সেই মোবারক রাতে মানে কোরআন নাজিলের রাতে সবকিছু বন্টন করা হয় তাইলে মোবারক রাত বলতে কোন রাত্র कुरान एन के जिज्ञास करना मिथ्या कमार नाम सुरक्षा बड़ो कुरान के नाजिल कर এইখানে তুমি আমাদেরকে সমাধান দাও আমরা বড় বিপদে আছি মোবারক রাত্র কোনটা আমাদের প্যান্ট পরা টাই শুট পরা হুজুরেরা রেডিও টেলিভিশনে বক্তব্য রাখে ওনারা মোবারক রাত্র বলতে সবে বরাতকে বুঝায় কোরআন তুমি से समाधान चाह कुरान बोले समाधान दीबी कुर जगह तुम लगे समाधान मुबारक निश्चय करबारक रात मुबारक रातना এই সুযোগ নাই কারণ হচ্ছে এই জন্য আবার কোরআনুল করিমের আরাক আয়াতে চুরায়ে বা তারা একশো পঁচাশি নাম্বার আয়াত আল্লাহ স্পষ্ট করে দিয়েছেন যে আজ আমি শুরুতে করেছি রমজান মাস হচ্ছে সেই মাস যেই মাসে কোরআনকে নাজিল করা হয়েছে এবারে পরিষ্কার হয়ে গেল কোরআন নাজিল হয়েছে কোন মাসে রমজান মাসে সবে কদর কোন মাসে रमजान मासे से मास कदर से सब स्त्री बंटन बंटने रात बुझे तपसिल खुलें लेकिन गुजरात লিখে ফটো করে তারপরে দিচ্ছি দেওয়া আছে তাপসির কাছির মাত্তায় সামেল আর থেকে যেটা আছে সাত নাম্বার খন্ডের ছাপা নাম্বার দুইশ পঁয়তাল্লিশ এই সুরার ইন্নান জালনা ফিলাইলাতে মুবারকার তাফসির দেখবেন ওখানে গিয়ে এখানে আছে সেই মুবারক রাত্রটা কি তাফির কাছে ওয়াহিয়া লাইলুল কদর ওয়াহিয়া লহিয়া মানে আর সেটা হচ্ছে লাইলাতুল কদর মানে কি তিনি আবার ওই একে দিয়ে তাফসির করেছেন আল্লাহ তারা নিজে বলেছেন কদর আমি কোরআন নাজিল করেছিল রমজান মাসে এরপরে লিখেছেন হাকিম এই রাত্রে সবকিছু বন্টন করা হয় কদরাই কদর কদরে বন্টন করা হয় বলা হচ্ছে, ইফাস ছিল মিন লবীনাল লা হেল মাফুজ লাল তা বাতে আমরা সানা এই লাইলাতুল কদরে কি লেখা হয়। এটাবার আটকে প্রশ্ন আছে এটা এ জন্য যে হাদিছে বলা আছে ال্লাহ লাখবার. আমার চমনে মেস্কাতা খুলি দেখই, বাবুল কদর একটা অধ্য্যায় আছে মেস্কাতে, আপনারা গড়ে গে দেখবেন বাংলাচ্ছে হাদিসে গেে দেখবে দেখায় লেখা আছে, বাবুল কদরের পর্থমাদিষ্টা। আল্লাহ রাসুল সরা লাম বলছেন, আনাদের লাবনে অমার রাদি আ ال্لهহ তালা আনু কাল ল সুল الله সলাম কাতাবল্লাহ মাকাদির আল হল কাতাবা মানে লিখেছেন কাতাবাহ আল্লাহ তারা লিখেছেন তাকদীর সমূহ ভাগ্য সমূহ অবলা আলফা সারাতিন আসমান এবং জমিন সৃষ্টি করার ও হাজার বছর আগে কত বছর আগে তখন আল্লাহর আরস ছিল পানির উপরে রাহু মুসলিম মেশকাত শরীফ বড় মেসকাতের উনিশ নাম্বার পৃষ্ঠা থেকে পড়লাম এরপরে প্রত্যেক মানুশের তাকদীর আলাদা আলাদা ভাবে তাও কবে লেখছেন সেটা নেন তিনি বলেন আল্লাহ রসুল বলেছেন আর তিনি সত্যবাদী এবং সত্যায়িত তিনি বলছেন Yes. <laughs> ان خَلَقَ أَحَدَكُمْ يُجْمَعُ فِي بَطْنِ أُمِّهِ أَرْبَعِينَ يَوْمًا نُطْفَةً جَنَرَؤُ نশ্চয় সৃষ্টি তার মায়ের পেটে নুতফা আকারে বীর্য আকারে থাকে 40 দিন পর্যন্ত সুম্মা ইয়াকুনু আলাকাতান এর পরে 40 দিনে আবার রকম একটা রক্তের অংশ রক্ত তৈরি হয় মিসলা যালিকা দিন পর্যন্ত এরকম থাকে সুম্মা ইয়াকুনু মিসলা যালিকা এর পরে टुकड़ा रूपान्त है सारा ला जीवन की को मेथर चौकी না লাঠিয়ার বাহিনী হবে এক তবু আমা সে হয়। কত বছর বাসবে সব লিখে দেওয়া হয় অরেজ কাহু এবং তার হৃদিক লিখে দেওয়া হয় সারা জীবনে কত মন ডাল কত মন চাল কতটা আপেল কতটা আঙ্গুর কতটা বেদানা কতটা পেস্তা কতটা বাদাম কতটা সরিষার তেল কতটা আলু কতটা মুলা কতটা গাজর কতটা কুমড়া কতটা লেবু এরকম এরপরে লেখা হয় সে হতভাগ্য হবে না বদভাক্ত হবে ভালো না সৌভাগ্যশীল হবে ভালো হবে না মন্দ হবে এটাও লিখে দেওয়া হয় এইটা লিখে তারপরে সুম্মা ইউনফা रुहू दे भलोलते जाते हाथ माइा पीना बाकी थे এরপরে ফাইয়াস বুক আলাইহিল কিতাব এরপরে তার কিতাবে যেটা লেখা আছে ওইটা সামনে এসে পড়ে সে জাহান নামীদের কোনুল হা এবং সে জাহান নামে যায় ওয়াই হা কুমাই নারে আর পক্ষান্তরে তোমাদের এক একজন এমন আমল করে যে আমল করলে জাহান নামে যায় জাহান নামে যাওয়ার আমল করতে থাকে করতে এ সময় হঠাৎ তার সামনে কিতাব চলে আসে সেই লেখা ফা চলে আসে অতবার সে জান্নাতবাসীদের যাওয়ার কোন আমল করে যাওয়ার আমল করে সারা জীবন কি করেছে জাহান নামে যাওয়ার আমল করেছে এবারে আগে একটা আমল ভালো কাজ এবং সে এই জান্নাতি যাওয়ার আমল করে জান্নাতে প্রবেশ করে মোত্তা ফাঁকুন আহ বোখারি মুস্তফের হাদিস মেশকাদের কাতের বিশ নাম্বার পৃষ্ঠার প্রথম হাদিসটা এই হাদিস থেকে একটা না ক্লিয়ার ভাবলাম আমরা যে মৃত্যুর আগ পর্যন্ত क्या के सनदावे वलिए कम पीड़े मोकाम्ल उ कारण मृत्यू आग पर जे को समय आशंका आवर गुमरा हर आशंका आशाओ रखते हैं भय रखते यहा हिस्ट द्वारा विभ्रांत हार कारण नई लाभ की आल्ला तला लिखे रेखे से ना गुना करीता बर करल्ला आगे जान एक डाक्त कैंसर रोगी के बोले एके बारे नहीं जाओ যা চায় খাওয়াও দুই মাস পরে মারা যাবে ঠিকই দুই মাস পরে মারা গেল এখন কি ডাক্তার বলার কারণে মারা গেছে না মারা যাবে সেইটা ডাক্তার লক্ষণ দেখে বুঝতে পেরেছিল সেজন্য বলেছিল কোনটা ঠিক এরকম একজন ডাক্তার যেরকম একটু লক্ষণ দেখে বুঝতে পারে লোকটা দুই মাস পরে মারা যাবে আল্লাহ সবহানা তার কাছে অতীত বর্তমান ভবিষ্যৎ সবগুলো বর্তমান তিনি ভবিষ্যৎকে দেখেন সেজন্য কোন মানুষ কি করবে কি না করবে এই সবগুলো আল্লাহর পূর্বের থেকে জানা সেই হিসেবে লিখে রেখেছেন আল্লাহ তারা জানেন যে এই লোকটা ন্যায় করতে করতে শেষ জীবনীকে একটা গুনা করে জাহান নামে যাবে সেই জন্য লিখে রেখেছেন আর ওই লোকটা সারা জীবন গুনা করতে করতে नामे जाता अल्लाह तला जानें लिखे रेखे रे सब रे तला लिखे चेने रखो अल्लाह तला जा सृष्टि करना सृष्टि करनाते जा আর যাকে জাহান নামের জন্য তৈরি করেছেন তাকে জাহান নামে যাওয়ার আমল সহজ করে দিবেন যাই হোক এটা আমি বলার উদ্দেশ্য এখানে পরিষ্কার হয়ে গেল তাহলে সমস্ত মখলুক লিখেছেন কখন আসমান এবং জমিন সৃষ্টি করারও পঞ্চাশ হাজার বছর আগে এটা গেল সমস্ত মখলুকের এজমারি তাকদির এরপর আসলো প্রত্যেকের এজমারি তাকদির প্রত্যেকটা মানুষের তাকদির লেখা হয় কোন সময় সারা জীবনে কি খাবে এটা বাজেট হয়ে গেছে এখন প্রতি বছর কি পরিমাণ খাবে ওইটা আছে হাকিম ওই রাতে সবে কদরে সবে না আগুন রাতে এক বছরের বিষয়গুলো এক বছরের মধ্যে কারা কারা মারা যাবে কারা কারা কিরিদিক খাবে এইগুলো সব লিখে দেয় বোঝানো হয়েছে এরকম ভাবে তাফসিরের তবা মধ্যে আরো সুন্দর আল্লাহ এর কোরআন যতটুকু সহি আমরা আগে আলোচনা করেছি এরপরে আসুন এই রাত্রে যেটা করা হয় পটকাবাজি আতসবাজি আলোকসজ্জা এটা সম্পর্কে বিভিন্ন দেশ বিজয় করলো ওরা চাপের মুখে ইসলাম গ্রহণ করল ঠিকই কিন্তু এরা বিশেষ করে ইরাক থেকে বাইতুল মুকাদ্দ থেকে আল্লাহর নবীর মৃত্যুর চারশো হিজড়ি পরে এই কিছু লোকেরা साल अलफिया मानी एकश टत नाम प्रत्येक रखा दस बार को कुल्ला पड़ते दस बार कुलवाल्लाका एक कह এক হাজার এইরকম সালাতে আলফিয়া তৈরি করলো এটা একটা বেদার তৈরি করল এটা প্রায় তিনশো বছর পর্যন্ত চালু ছিল এরপরে বন্ধ করে দেওয়া হয়। এখন আরব দেশগুলোতে বন্ধ আছে যদিও আমাদের এই পাকিস্তান ভারত বাংলাদেশ ইরান এ সমস্ত দেশে এখনো চালু আছে এগুলো মানুষ তৈরি করেছে অগ্নিপুজোকা তৈরি করেছে মূলত হিন্দুদের দীপালী পূজা ওটার অনুসরণে এই যে আলোক আলোকসজ্জা তারপরে পটকাবাজি এগুলো করা হয় আমরা দেখি এখনো কোন মসজিদকে আলোকসজ্জা করা হয় যে কাজ চালু হয়েছিল ওই সময় এই অগ্নিপুজব এরাও সে কাজটা করতো পটকাবাজি করা হয় অপচয় করা হয় এক তো পটকা শয়তানের কাজ দ্বিতীয় অপচয় হয় এটা কোনো মুসলমানদের কাজ হতে পারে না আর তিন নাম্বার যে কাজটা হলো তা হচ্ছে এই রাতে হালুয়া রুটি খাওয়ার ধুম। এরা কিরম কোন আল্লাহ নবী সাল্লাম যখন ডান দান শহীদ হয়েছিল হুদের ময়দানে ওই সময় আরবের যে খাদ্য রুটি খেতে পারতেন না সেজন্য হালুয়া রুটি খেয়েছিলেন আমরা সেটাকে স্মরণ করে সবে বড়াতে হালুয়া রুটি খাই ওর মুরীদেরকে বুঝিয়ে দিয়েছে আপনাদেরকে জিজ্ঞেস করতে চাই যদি আল্লাহ রসৌলা ওহুদের যুদ্ধে দান দান শহীদ হওয়ার কারণে হালু রুটি খেয়ে থাকেন ওহুদের যুদ্ধ কবে হয়েছিল সাওয়াল মাসে কবে সাওয়াল মাসে নাকি শাবান মাসে সাওয়াল মাসে ওদের যুদ্ধ হল আরো দুই মাস পরে সেই সময় যদি আল্লাহ নবী দান দান কার দেওয়ার কেন রুটি খেয়ে থাকেন তো ওই সময় খাও দুই মাস আগে খাওয়া শুরু করল নাকি জন্য এই যে শয়তান মানে একটা তো বানাইতে হইবে কোন দলিল যখন খুঁজে পায় নাই তখন পাইছে একটা এজন্য খাইতে খাওয়া। হালুয়ুটি খাওয়ার এই জন্য যেহেতু একটা হালুয়ুটি খাওয়া বর্জন করতে হবে কারণ বেদাতে সাথে মিল রাখার কোন সুযোগ ইসলামে নেই এ সময় গরু কাটে আমি সেদিন একটা প্রোগ্রাম ভরুক চাচ্ছিলাম তো বাসের হেল্পাররা যুক্তি করে কি করবে সবে বলা কি খাইবে গরু কাটবে এ রাত্রে তারা দেখবেন যে এ সময় এই যে বেনামাজি সবাইকে আমি বলছি না যারা নামাজ পড়ে না এইগুলো কি করে ওই রাত্রে আসে সারা রাত্র হৈহুল্লোর করে ফজরের নামাজে গায়ে ফজরও পড়া পাওয়া যায় না ওই ফজরের নামাজই নাই এজন্য মনে রাখতে হবে সবে বরাতে খাস কোন আবাদত নাই এরপরে যতটুকু আছে তা আমি আগে আলোচনা করেছি আমি সব সবসময় এটা করি সহিড়ি ছাড়া ছাড়ির মধ্যে নেই এতে কেউ খুশি হোক বেজার হোক এটা আমি আমরা কথা বলি আল্লাহকে খুশি করার জন্য আল্লাহ যদি খুশি হন দুনিয়ার সমস্ত মানুষ যদি না খুশ একটা আপত্তি নাই আল্লাহ যদি না খুশ হন দুনিয়ার সমস্ত মানুষ খুশি হলে আমার কোন লাভ নেই সেজন্য যতটুকু সহি বলে দিলাম আমি মানুষকে যেটা করা হয়েছে সহিটা হাদিস থেকে ডাইরেক্ট বলে দিয়েছি এরপরে যেগুলো আছে এই গরু কাটা এগুলো সাহবাইকরাম করেন নাই আল্লাহ নবীও করেন নাই আল্লা নবীর যুগে জানেনা এরপরে মসজিদে হাদিসটা ইমাম বোখারি বনেছে হাদিসটা জাল হাদিস বা দুর্বল হাদিস নিতান্ত দুর্বল হাদিস এটা হাদিস এটা মেসকাতেও লেখা আছে এটা এরকম আপনি সুন্দর একটা নাটক করে আমি এটা বুঝাবার জন্য ছাত্রদেরকে পড়াবার আগে বলি যে মনে কর আমি একবার কলকাতা গেলাম হোটেলে সিট নিলাম যে আমি যাব দিল্লি সাহারানপুরে দেওয়া বন্ধে তো কলকাতার থেকে রিজার্ভেশন সিট করতে হয় হোটেলে যখন থাকলাম তখন একজন লোক আসলে ব্রিপ কেস নিয়ে ব্রিফ কেস চলে গেল তো গেল আর নাই তো আমি খুলে সন্দেহ একটা মানুষ কাটা ওর মধ্যে বুঝতে পারলাম নিশ্চয় আমাদেরকে বিপদে ফেলার জন্য করা হয়েছে। ভাগলাম দেখি পুলিশের গাড়ির ছামনে আমরা দৌড় দিলাম পুলিশও দৌড়ায় আমাদের ধরার জন্য এর মধ্যে ঘুম ভেঙে গেছে কি বুঝলেন এর মধ্যে ঘুম ভেঙে গেছে মানে এতক্ষণ যাবো সব কি স্বপ্ন ঠিক এরকম এই লাইলাত আগের বয়ানের কি অর্থ রইল এই জন্য মনে রাখতে হবে কবরের পূজা এইবার টাকা পয়সা তবে বরাতি দেখা যায় ঢুকা যায় না বিভিন্ন কবরে ঢুকা যায় না কবর ওলার টাকা দরকার আছে না জীবিত লোকের টাকা দরকার আছে ওখানে লেখা আছে নিজ হাতে টাকা ফেলুন মানে কবর জন্য সেই জন্য একজন মুসলিম হিসাবে আমার যতটুকু দায়িত্ব ছিল আমি আমার মুসল্লি ভাইদেরকে মহল্লার ভাইদেরকে হৎকথাটা পৌঁছে দিলাম আমি ওরিদুল আমাদের সকলকে বিষয়গুলোকে সহিমল করার তো অভিজ্ঞান